আবু হুরাই রাহ রাহতালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ আমার ইচ্ছা হয় জ্বালানি কার্ড সংগ্রহ করতে আদেশ দেই অতপর সালাত কায়েমের আদেশ দিই অতপর সালাতের আজন দেওয়া হোক অতপর এক ব্যক্তিকে লোকদের ইমামত করার নির্দেশ দেয় অতপর আমি লোকদের নিকট যাই এবং তাদের যারা সালাতে সামিল হয়নি ঘর জ্বালিয়ে দেই যে মহান সত্তার হাতে আমার প্রাণ তার কসম যদি তাদের কেউ জানত যে একটি গোষ্ঠহীন মোটা হাড় বা সাগলের ভালো দুটি পা পাবে তাহলে অবশ্যই সে ঈশা সালাতের জামাতেও হাজির হতো